السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين وبعد شمعان داشتك بند دوريو كاتشه جديدكان بشري آماد رونشتن تكسين شباكي شادر شباكي داناتشي داشتك بند أمرا الله صلى الله عليه وسلم إمام أبو جاور طحوة رحمة الله عليه وسلم بيان وعتقد أهل السرن الجماع أهل السرن الجماع ترى عقيدار بانونا اهل السرن الجماع تر দুটি সৃষ্ট জিনিস এবং এই দুটি সৃষ্ট হয়ে আছে আল্লাহতালা এইগুলোকে ধ্বংস করবে না বরং যারা সেখানে যাবে তারাও চিরস্থায়ী হবে জান্নাতিরাও চিরস্থায়ী হবে এবং জাহান্নামিরাও চিরস্থায়ী হবে এ আমরা দরিদ্র প্রমাণে আলোচনা করেছি গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতের কি কি বৈশিষ্ট্য রয়েছে জান্নাতের দরজাসমূহ কীরকম জান্নাতের স্তর কীরকম এবং জান্নাতের পানি কীরকম সেখানকার আলো কীরকম সেখানকার ফল ফলাদিক কীরকম সেগুলো আলোচনা করেছি গত পর্বে আমরা আলোচনা শেষ মাথায় এসে বলেছিলাম যে জান্নাতের আরও কিছু বৈশিষ্ট্য আমরা আগামী পর্বে আলোচনা করব আজকে আমরা সেই ধারাবাহিক আলোচনা শুরু করতেছি প্রথমে আমরা আলোচনা করব জাননাতে কিছু জান্নাতের কিছু গাছের বর্ণনা কিন্তু হাদিসি স্পষ্টভাবে দেওয়া হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন জান্নাতে এমন কিছু গাছ আছে যেগুলো যে গাছগুলো ছায়া শত ছায়ায় শত বছর পর্যন্ত একজন ভ্রমণকারী ভ্রমণ করতে পারবে আল্লাহ আকবার এক শত বছর গাছের ছায় তিনি চলতে পারবেন সেরকম গাছের কথা তিনি রসুল জান্নাতে এমন কিছু গাছ রয়েছে যেমন গাছ রয়েছে ইয়াসিরুর রাকিবুল জ্রুতগামী একজন ঘোড়সাওয়ার তার মুদাম্মার মোদাম্মার মোদাম্মের মোদাম্মার যেমন দ্রুতগামী ঘোড়সওয়ার তার এ দমিরকৃত দমিদাম্মদাম্মার বলা হয় এমন এমন ঘোড়াকে যে ঘোড়া তাকে মোশাবাকা বা প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে খাবার কম দিয়ে ব্যাস দিয়ে তাকে মোদাম্মার বলা হয় সেরকম এরকম তৈরিকৃত সুসজ্জিত এবং প্রতিযোগিতার জন্য তৈরীকৃত এরকম ঘোড়া সে তার গাছের নিচ দিয়ে দ্রুতগামী ঘোড়া সফর করতে পারবে মিয়াতাহাম একশো বছর সফর করবে ওলায় অমায়ক তারা সেটাকে শেষ করতে পারবে না এত লম্বা ছায়া হবে অনুরূপভাবে সৈয়েব ওখারিতে আসতে রসুল্লাহাম বলেছেন ইন্যাফিল জান্নাতি সাজারাতুন জান্নাতে গাছ এমন গাছ রয়েছে ইয়াসিরুর রাহেবু যে একজন সওয়ারি তার নিচে দিয়ে চলতে পারবে মিফিজুলিয়া তার ছায়া মিয়াতে সানা একশো বছর যদি তোমরা চাও পড়তে পারো বছর অনুরূপ ভাবে সহিম আবর আদিন বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহম বলেছেন জান্নাত জানতে এমন একটি গাছ রয়েছে এমন গাছ রয়েছে ইয়াসির মিয়া তিল্লাহা একজন সবারই তার ছায়ায় চলতে পারবে একশো বছর যা সে শেষ করতে পারবে না ছায় চলে অনুরূপ জান্নাতে জাননাতে গাছ যেমন রয়েছে তেমনি জান্নাতে জাননাতে বছর চলতে পারবে এরকম বড় গাছ যেমন রয়েছে আবার ছোট ছোট গাছও সেখানে রয়েছে আবার সেখানে এমন একটি গাছের কথা কোরআন ক্যারিম উল্লেখ করা হয়েছে এবং হাদিসেও আসছে সেটা হচ্ছে সিদ্ধাত মন্তাহা সিদ্ধা অর্থ হচ্ছে বড়ই মন্ত সীমার সীমার বড়ই গাছ অর্থাৎ শেষ সীমা না खान पर आल्ला जेखने का ढुकती दें ना से जगहते ही जगह सीमार सीमार भर गाचा से जानते ही गाज से सिद्धुल मनताहा कुर उल्लेख कर जानातुल मा और पासे आरान कार्य बोल दिया गाजटर जान्नर ये शोभार्धन करेंगे ईमानदार जो गाचटी रेखे दे आल्ला जला कल नोरा আর আল্লাহ তালা তার নবী সাল আলিয়ালামকে দেখিয়েছেন জিবিলকে আরেকবার অর্থাৎ জিবিলকে রসুল্লাহ আরেকবার দেখেছেন আইনদাহা সিদ্দারুল মনতাহা যখন তিনি সিদ্ধাতুল মনতাহা সীমার বড়ই গাছের কাছে ছিলেন সেই সীমার বরোই গাছটি আইনদাহা জান্নাতুল মাওয়া তার কাছেই হচ্ছে জান্নাতুল মাওয়া ঠিকানা না এল মাওয়া এটার নাম একটি জানান যা হচ্ছে ঠিকানা জান্নাত অর্থাৎ যে সাধারণত ইমানদারদের সেটাই ঠিকানা সেইখানে সেই জান্নাতের সেই জান্নাতের এই গাছটি এইটার ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলছেন ইজিয়ক সিদ্ধা মা জা আগালগা তুমি কি সৌন্দর্য বর্ণনা করবে আল্লাহ রসুল ইজিয়ক সিদ্ধা যখন ঢেকে ফেলে এই গাছটিকে যা ঢেকে ফেলার পরবর্তী হাতিসে আমরা সে উল্লেখ করবো যে কীরকম ছিল সেটা সৌন্দর্য এর আল্লাহ তালা বলছেন মা যা আগালবাসর্বা মাহাতগা চোখ সেখানে বাঁকা হয়ে যায়নি এবং শোক সীমা লঙ্ঘন করেনি অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম देखे से देखे जिबील अलहसल्लासलम के पूर्णांग रूपे और रसुल गा सम्पर्मी रुफियादी से मेराजे से दिन उठिए देखान हल सिद्दे तुरमतहा फैदा नहाला कुलाल हिजिर यार फलट ही हे अर्थात बड़ी जान হেজিরের মোটকার মতো এক একটা বিরাট বিরাট হেজির মোটকা মোটকা অর্থাৎ হেজের এলাকার মোটকা বড় হয় এজন্য দুই মোটকা অথবা কুল্লা তেইন আমরা বিভিন্ন হাদিসে পড়েছি কুল্লা তেইন খাবাস লাইমিয়া হামেল খাবাস এরকম বলা হয়েছে এর অর্থ হচ্ছে এটা বড় ধরনের মোটকা ব্যবহার করা হয় যা সাধারণত দুই মোটকাই একটা বিরাট অনেক প্রাণী ধারণ করতে পারে এরকম বলতেছেন রসুল্লাহ স্লাম যে সেখানকার ফলগুলো এক একটা যেন কুলাল হেজের হাজি সিদ্দারুল মুন্তাহা এ হচ্ছে সিদ্দারুল মুনাহা অর্থাৎ জিবরুল রসুল্লাহামকে সেটা পরিচয় দিয়ে দিলেন আর রসুল্লাহ সাল্লাম বললেন ওইজা আর বারতুয়ানহার আমি সেখান দেখতে পেলাম চারটি নালা রয়েছে নদী রয়েছে তিনি বললেন যে গোপন যে দুটি দেখতে পাচ্ছেন সেগুলি জাননাতে দুটি নাহার দেখতে পাচ্ছেন ওয়া মাহরান এবার নীল ফরাত আর প্রকাশ যে দুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নীল এবং ফরাত এগুলির নাম কিন্তু জিনিস ভিন্ন এবং সেগুলোর কর্মকান্ড শুধু নাম রাখা হয়েছে নীল ও ফরাত এটি হচ্ছে বিশুদ্ধ মতামী বর্ণনা করেছেন বুখারী মুসলিম বলেন তারপর জিবিল আমাকে নিয়ে চললেন এমন কি শাসপাহা জায়গায় গেলেন ওনাবু কুলাল হেজির সেটার ফল যেন সেটার যে ফলটা সেটা যেন কুলাল হেজির হজির এলাকার মোড় বড় মোটকার মত সেটার পাতা হচ্ছে উম্মা একটি কাগজ আনলে এতকে সবকে ঢেকে ফেলবে এরকম এত বড় ছিল সেটার পাতা ফকাশিয়াহা আল্লাহ আদরিমাহি তখন এমত অবস্থায় সেই গাছকে এমন কিছু রং ঢেকে ফেললো রং আস্ত রং বেরং আসতে লাগলো আমি জানি না সেটা কোথা থেকে আসছে সুমা তারপর রসুলাম তা বলেছেন অনুরূপ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতের মধ্যে আরো যে সমস্ত গাছের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে সাজাত তুবা এই গাছটি এমন যার সফরে রসুল্লাহাম বলেছেন যে এর এ এর থেকে জান্নাতদের পোশাক বের হবে সেটা কীভাবে বের হবে আমরা জানি না তবে আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু রসুল্লাহ সাল্লাহ আসলাম তা বলেছেন বিভিন্ন হাদিসে এসে সোহেব ইব্রাহানের হাদিসটি নিয়ে এসা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে তু বা সাজফিল জান্না তু বা হচ্ছে জান্নাতের একটি গাছের নাম মাসিরাত আমিন যার যার বেশার্ধ হচ্ছে এত বড় হবে যেটা একশো বছরের সেটার এ বড় হবে সেটা এত বেশি প্রশস্ত হবে যে একশো বছরের পথ হবে একশো বছরের পথ হবে এটা কাটতে অর্থাৎ একশো বছরের পথ হবে সেটা এত দীর্ঘ এত প্রশস্ত হবে দৈর্ঘীয় প্রস্তে যে একশো বছর লাগবে সেটাকে একশো বছর লাগবে সেটা পার করতে কেউ যদি হেঁটে যায় তার নিজ দিয়ে তারপরে সুল্লা সাল্লাম বলেছেন সিয়া বুহুল জাহানা তাকরুজমিন আকমামিহা যে এর বিভিন্ন ইয়া থেকে তার বিভিন্ন কাম থেকে অর্থাৎ তার বিভিন্ন ছাল থেকে বাকল থেকে বের হবে গা জান্নাতিদের জান্নাতির পোশাক তা থেকে বের হবে সেটা কিভাবে বের হবে আমরা জানি না তখন আমরা কি ইমান রাখতে হবে যে তরসুল্লাহ সাল্লাম সেটা বলেছেন অন্য এক হাদিস এর সরস্লা বলেছেন একলোক এর সরসালাম জিজ্ঞাসা করেন আখবির নানসিয়া বেহাল জানা আহ খলকান তখলুক আমসাই ফ্রাদ হাঁকা বাদল কম তখন কিছু লোক হেসে দিল রসুল্লাহাম বললেন তা ঢাকুন তোমরা কেন হাসছ মিজা আলেমান একজন অজ্ঞ লোক একজন আলমকে জিজ্ঞাসা করেছে তো হাসার কি আছে আকাবার বললেন কিছুক্ষণের জন্য আমি হে আল্লাহ রসুল আমি সে ব্যক্তি কালা ঠিক নয় যে তৈরি করা একটা না বল তাকে আইন হাস মার বরং এটা জান্নাতের ফল ফলাই থেকে তা বের হয়ে কাপড় হিসাবে বের হয়ে আসবে তিনবার রসুল্লাহলাম সেটা বলেছেন তাহলে বোঝা গেল জান্নাতের ফল থেকে জান্নাতের গাছের ইয়া থেকে বিভিন্ন বিভিন্নভাবে জান্নাতিদের জন্য কাপড় বের হয় সেটার ধরন আমরা জানি না তবে সেটা অবশ্যই উন্নত মানের এবং এটা অবশ্যই তখন বোঝা যাবে যখন সেটা বের হবে কেউ জান্নাতে গেলে আগ পর্যন্ত আমাদেরকে তারপর ইমান রাখতে হবে কিভাবে সেটা আল্লাহ তাল ব্যবস্থাপনা করে দেবেন তিনি শুধু জানেন জান্নাতে আরও যে সমস্ত জিনিসের কোরআন এবং সুনান যে শুধু আলোচনা এসেছে তার মধ্যে আছে যে জান্নাতের সুগন্ধি কি হবে কোন সুগন্ধি জান্নাতিরা ব্যবহার করবে এবং সেটা বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে আল্লাহ তালা কোরআন কেন উল্লেখ করেছেন যে জান্নাতের মধ্যে সুগন্ধি থাকবে এবং সেখানে সুগন্ধি পাতা থাকবে হ্যাঁ ফা ইনকান মকারিনাই হান ওয়াজনা তু নারিম যদি মোকার বন্ধাতে হয় তাহলে তারা থাকবে আরামে শান্তিতে রাই হান ফুলের সুগন্ধে ওয়াজনা তুনিম এবং তারা থাকবে ন্যামত পূর্ণ জান্নাতে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন সৈয়দ আলহান জানতে সে ধারী হানাতের হান্না সবচেয়ে উত্তম যে জান্নাতিদের উত্তম যে সুগন্ধি দেয়া হবে তা হচ্ছে হান্না এই হান্না হান্না দুনিয়ার হায়না অর্থ হলো মধু আমাদের দেশে যেটা বলা হয় মেহেদি মেহেদি থাকবে কিন্তু এই মেহেদি আখরাতের মেহেদি আর দুনিয়ার মেহেদি নামে মিলবে কিন্তু কর্মে একরকম হবে না দুনিয়ার মেহেদি সাধারণত বিভিন্ন রকম থাকে এবং সেগুলির গন্ধ কারোর কাছে পছন্দ হয় কারকে পছন্দ হবে না এরকম হবে কিন্তু আখ নামে মিল থাকবে কিন্তু সেটার সুগন্ধ থাকবে সম্পূর্ণ আলাদা ধরনের এবং সেই সুগন্ধি সুগন্ধিযুক্ত জিনিসগুলি জান্নাতিদেরকে পরিবেশন করা হবে সে সবচেয়ে সইয়ের যেগুলি ভালো উত্তম জিনিস মেহেদি সেটা তাদেরকে পরিবেশন করা হবে আরও আশ জিনিস হচ্ছে রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইন্না সিকান আশজার আল জান্নাতে মিনদাহাব রসুল্লা সাল্লি আসলাম বলেছেন যে এর এগুলো জান্নাতের যে গাছ হবে গাছের যে ডাল ফালাগুলো হবে সেগুলো হবে স্বর্ণের সেগুলো হবে স্বর্ণের এটার পর আশ্চর্য জিনিস এটা ইমাম তিরমিজি আহমান এবং বাইহাক্ষি সহদ সন্নতা বর্ণনা করেছেন আবহাওয়া দিলাম তিনি বলেছেন রসুল্লাম বলেছেন মাহফিল জান্নাতের সাজিয়ন ইল্লাহ ওসাহ ওয়ামিন দেহাব জান্নাতের যেই গাছেই থাক না কেন সেই গাছের ডাল ফালা হবে সেই গাছের কাণ্ড হবে সবই হবে স্বর্ণের স্বর্ণের সুতরাং জান্নাতের এই জিনিসগুলো আমরা উপলব্ধি করি এবং জান্নাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি অনুরূপভাবে জান্নাতে জাননাতে কিভাবে জান্নাতে বন্ধা তার অবস্থা বাড়াতে পারে शे बोले से विषयगुलसुल्लाज कर ले गोपण करते भलो जिन पेटर सौंदर्यब्धि करते रसुल्ला हादिसम रसुल्लाम लकी्राहिम लाई लता उसी जिनकेसला महाराजी नहीं जावा से दिन इब्राहिम अल्लाह सल्लास करकअलिया महम्मद तख्ती हे महम्मद अकरे उम्मत তোমার উম্মতকে এটা পড়িয়ে জানিয়ে দিও আন্নাল জান্নাতা যে নিশ্চয়ই জান্নাত আর দন্তর বা যার মাটি অত্যন্ত অত্যন্ত সুগন্ধযুক্ত অত্যন্ত উপাদেয় এরকম মাটি থাকবে আর্দা তুলমা মিষ্টি বাণী থাকবে ও আন্নাহা কিয়ান এবং সেটা থাকবে বিভিন্ন মাটি যার মধ্যে পাথরকুশি থাকবে ও আন্না গেরাস সোভান আল্লাহ তার গেরাস হবে অর্থাৎ তার তার মধ্যে গাছ রোপণের যে জিনিস দিয়ে রোপণ বেশি করা যাবে এবং সেই গাছের মধ্যে থাকবে গাছে থাকবে সেই গাছ কিভাবে রোপণ হবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই গাছ জানাতে যে মাটি এত সুগন্ধিযুক্ত মাটি এত সুমীয় সুমিষ্ট পানিযুক্ত মাটি এবং সেখানে মাটি যে কিয়ান সেখানে বিভিন্ন রকমের পাথরকুশিসহ সেখানে ভালো মাটি থাকবে সেগুলোর মধ্যে কীভাবে গাছ রোপণ হবে ইব্রাহিম আল্লাহ আসসালাম রসুল্লাহাল্লামকে জানিয়ে দিলেন সেখানে গাছ রোপন হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহিল্লাহ আল্লাহ আকবর এগুলির মধ্যে সেখানে গাছ রোপন হবে সুতরাং দুনিয়ার বুকে যে কেউ সোহান বলবে তার সেখানে বৃক্ষ রোপণ হয়ে যাবে এবং বৃক্ষরপণ হতেই থাকবে যত বেশি সম্ভব বৃক্ষ রোপণ করার জন্য আমরা সেই গাছগুলোতে সেই মাটিতে বেশি বেশি করে সোমান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলতে থাকবে এবং ইনশাল্লাহ আমাদের পরবর্তী জীবন বর্তমানে সে ভালো হবে এবং আমরা তখন জানাতে গিয়ে সেই গাছগুলো দেখতে পাব যেগুলো আমরা রোপণ করেছি সময় দর্শকবিন্দু আমরা জাননাতে এতক্ষণ সুগন্ধি থাকবে গাছ থাকবে সেগুলো আলোচনা করেছি আরো আজকে আরো কি প্রাণী থাকবে সেগুলো আলোচনা করব রসুল সাল্লাহাম জান্নাতের প্রাণীর কথা বলেছেন এবং কোরআনে করিমা আল্লাহ জানাতে আমাদেরকে কী কী প্রাণী দিবে দিয়েছেন সেটার কথা বলেছেন বিশেষ করে খাবার যে খাবার এমন প্রাণী যে প্রাণীকে খায় খাওয়া যাবে এরকম কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা সে আল্লাহ তালা বলছেন ও আহমেদ তহরিম মেস্তাহন ওয়া হোর নাইন আর পাখির গোস্ত থাকবে সেখানে যা তারা চাইবে অর্থাৎ যেই পাখির গোস্ত তারা খেতে চাইবে সেই পাখির গোস্ত সেখানে তারা পাবে ও হোর নাইন এবং তারা থাকবে সেখানে থাকবে ডাগর নয়না ডাগরয়না হুর থাকবে এই হাদিসে দেখা যায় যে সেখানে भिन्न वर्णना दे की प्राणी सेगल भिन्न वर्णना देना को हादी आसर रसल्ला सल्लासमेंान्नर ज प्राणी थकगुलू देखते ना मत ना उठपाखिर मत तो ये सुस्दुब तो यहाँ पर अबका जो बहुत सुस्ु हो जो रसोल्लाल्लम खा तब चे उत्तम व्यक्ति अनुरूप भावे जाननाते समस्त যে সমস্ত নদী থাকবে নালা থাকবে সেগুলো উল্লেখ করার সময় সেগুলো উল্লেখ যখন করা হয়েছিল তার মধ্যে উল্লেখ করা সেগুলো কারা থাকবে সেটা উল্লেখ করে রসুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার রসুল্লাহ কাউসের কি জিনিস তখন রসুল্লা সাল্লা বলেছেন নাহ আসদিন আল্লাহবান এ হচ্ছে এমন একটি নাহার আল্লাহ তালা আমাকে দিয়েছেন জানাতে যা দুধের চেয়েও বেশি সাদা থাকবে আহ্লামিল্লা আসাল মধুর চেয়ে বেশি মিষ্টি থাকবে ফি হে তয়রুন আর না কুহাকা এমন কিছু পাখি থাকবে যে পাখির ঘাটগুলো হবে লম্বা ঘাড় বিশিষ্ট পাখি ইয়ার মতো এই উটফাঁখির মতো উটের মতো সে তখন ওমরা যেন বললেন ইন্যাহা জিলা না এর আসলে এই তো অবশ্যই ওট ফাঁকি আপনি যে ওটের কথা বলছেন শুধু ওট ফাঁকি আসলে কল রসুল্লা সাল্লাহ আল্লাম আকালাতুহা আন্না আম মিনহা এ যারা এটা খাবে তারা এর বেশি উত্তম হবে এরা হচ্ছে বেশি ভালো মানুষ হবে অনুরূপ ভাবে আসে রসুল্লাহ সাল্লাহ বলেন রসুল্লাহ সাল্লামের কাছে এক লোক একটি উষ্টি নিয়ে আসলো যে উষ্টি ছিল তার মধ্যে সেটাকে খেতাম লাগানো ছিল জিমাম লাগানো ছিল লাগাম লাগানো ছিল রসুল্লাহ সাল্লাম সে বলল ইয়ারসুলাল না কথা ভিস এটা আল্লাহর রাস্তায় আমি দান করলাম অর্থাৎ সুন্দর সব দিক থেকে সুন্দর এটাকে লাগাম লাগিয়ে আরও সৌন্দর্য করেছে তারপর সেটা আল্লাহ রাস্তায় দান করা হল রসুল্লাহুল্লাহ আহম তখন বললেন ল্যাকা বিহা সাবর মিয়াথু নাকথি মখতুমা ফিল জাননা এই তোমাকে এর বিনিময়ে জাননাতে সাতশো মখতুমা মুষ্ঠী দেয়া হবে জান্নাতের ভিতরে আল্লাহ আকবার। শুধু এই প্রাণী সেখানে দেওয়া হবে তাকে খুশি করার জন্য এবং তার মধ্যে সে ভ্রমণ করার জন্য যাতে ভ্রমণ করতে পারে গাছের ছায়া বছর আলফ বছর হাজার বছর গাছের ছায়া তিনি চলতে পারেন সেজন্য আল্লাহ তালা সেই রিক্সার ব্যবস্থাও করে দিবেন অন্য এক হাদি শেষ আবু আবু মাসরুদ আল্লাহ সাই্লানু বলেন যা রাজ বিনাকি মখতুমা হাজি হিসেবে এক লোক এসে আল্লাপরীতে আল্লাহ তোমাকে হাসরের দিন কেয়ামতের দিন সাতশো উষ্টি দেবেন সবগুলি মাকতুমা থাকবে সবগুলো এরকম লাগাম বিশিষ্ট থাকবে অর্থাৎ তার জন্য সেটা এখন তখন সৌন্দর্যের এবং আনন্দের বিষয় হয়ে দেখা দিবে দর্শক আমরা আলোচনা করছিলাম জানাতে কি কী জিনিস থাকবে তার একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছি আরও অনেক বর্ণনা হাদিসে এসেছে আমরা আজকে আর দ্বিতীয় যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা কোন কারণে মানুষ জাননাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ তো লাগবে এই জান্নাত যে জান্নাত আল্লাহ তালা রেখে দিয়েছেন সেটা কিন্তু এমনি দিবেন না এটার জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনকারিমে তিলকেল জান্নুল্লতিমান আমার বান্দাদের মধ্যে যারা মোত্তাকি তাদেরকে শুধু আমি এই জান্নাতের ওয়ারেজ বানাবো সুতরাং জান্নাতের জন্য কিছু আমল করতে হবে যে আমলগুলো বনার ইনশাল্লাহ আমরা আগামী কোনো ফর্বে বিস্তারিত করব ততক্ষণ আল্লাহ তালা সুস্থ রাখুন ও আখর আহামদুলিল্লাহমিনালামাইকুম রহমতুল্লাহি